তাই কবি বলন মুকদ্দস্তরে সুন্দানি পূজা পূজা শুধন হে কি শেষ নবী যার নবতি এখনো আছে ইসরাফিলামের সিঙ্গার ফুয়ে এক সেকেন্ড আগ পর্যন্ত থাকবে সেই নবী যার প্রয়োজন এখনো পৃথিবীর মধ্যে ছিল তিনিও দুনিয়ায় থাকতে পারলেন না সময় মতো রওনা দিতে আপনাকে সময় মতো রওনা দিতে হবে এই আদম আলো সালাম তো হুজুর সাল্লাহ সালাম পর্যন্ত নবীদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতনৈক্য আছে তাই কি এক লাখ হয় এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার ভাগান্তর লাখ বাড়ির কাছে একশো হাজারে এক লাখ এক লাখ ভুল হইগেছে উপমহাদেশের সবচেয়ে বড় সংস্কার নবীদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার বলে তিনি বেশি মত প্রকাশ করেছেন যেহেতু হুজর সাল্লা সালাম সব নবীরা যা আমি একাটা পাইছি হুজুরের শাহ বি সংখ্যা এক এজন্য চব্বিশ হাজার এজন্য শাহ অলিউল্লাহ মহাদেব বলেন আমার মনে হয় নবীদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার এটাই সঠিক হাজি আহমদ হাজি এরা বলেন আমাদের নেতায় রাজেদের মতামতকে আমরা নিজের মতামত বলে মনে করি হাজরত হুজুর পর্যন্ত একজন বীরবিদায়ের সাথে সাথে আর একজন নবী তার স্থলাভিষিক্ত হয়ে গান্দা হাতি নিয়ে আল্লাহ ঘোষণা দেন হইলাম শেষ নবী আমার পর দুনিয়ার নবী আসবে না করলেন উপরল্লিখিত নিয়মে এক জন্মবি বিদায় হলে সঙ্গে সঙ্গে আরেক জন্নবী নবতিমার প্রাপ্ত হয়ে অন্য মতো দায়িত্ব নাই আপনি বারবার ঘোষণা দেন আপনার শেষ নবী আপনার পর কে পর্যন্ত নবী আসবেনা না কিন্তু কে পর্যন্ত তো আপনার দুনিয়ায় থাকবে তলে এদের কে দেখাশোনা করবে এদের মধ্যে কে আপনার দিনকে জিন্দা রাখবে সায়া দিয়া রাখবে আল্লাহ রাবি বলেন ও আমার সাহাবেরা তোমরা চিন্তা করো না আমি লোক রেখা যাবো আল্লাহ মানছে গুয়াম আসবে আল আলি জানাব মানছে গুয়াম আসবে আলি জানে দার হুজুর কথা বলেন নাই আল ওলা মা নবী হুজুর এই কথা বলেন নাই আল হুজুর আল আম্বিয়া আম্বিয়া অর্থাৎ আদহতির পর্যন্ত সব নবীদের আলিম হাজরত ওল আল করাম এবং মাদ্রাসের ছাত্রটা কথাটা ভালো করে বসছে নবীর বহুমা আউলিয়া। হ্যাঁ আল্লাহ রাবিবের কথা বলেন নাই আলোলামা নবী এক বসুন কোন নাই আলোলামা ওরা এক বসুন কোন নাই বরঞ্চ তিনি বলেন আমার সাহাবিরা তোমরা চিন্তা করো না ভয় নাই চিন্তা নাই আমি লোক রেখে যাবো আলো ওলামা ওরা আদম হইতে আমি পর্যন্ত স্বপ্ন আর সবেন আমার আখিরি জমানার পয় নম্বরের আলিমগতের আলিঙ্গি বলেন মনাক্রম আলেমন সতদাক্রাম নাবিয়ান কেউ যদি একজন আলেমনে সম্মান করে ইজ্জত করে সে যেন সত্তর জন নবীকে সম্মান ইজ্জত করল কেউ যদি একজন আলমকে অপমান অপদস্থজ্জতি করল আল্লাহ বলেন সে যেন সত্তর জন নবীর অপমান পদস্থ করল এবার আসেন আগে জমানার নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে একশো তিন খান ফুজুল সাল্লামের উপরে নাজিল হয়েছে কোরআন চার খান হল ফুল বলে মোটা কিতাব আর একশো খান হল সহিপা ছটি কিতাব আমি দুইটা কথা আপনাদের বুঝে ধারাবাহিক অগ্রসর হব মহাগ্রন্থ যুগুর নাজিল হয়েছে সুরিয়ানি বাসায় তরিত নাজিল হয়েছে ইমরানি ভাষায় ইঞ্জিল নাজিল হয়েছে ইউনানি ভাষায় কোরআন নাজিল হয়েছে আরবি একশো চারখানা কিতাব কোরআনকে বাদ দিলে একশো খান আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি একশো খানা কিতাবের সাথে কোরআনের কি সম্পর্ক ওই কিতাবগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক আছে কিনা আপনারা শিক্ষিত লোক রাজধানী শহরের মানুষ একটু মনোযোগ দিয়ে শোনেন কোরআন কাবাদ দিয়া আদমতি ইসালিস পর্যন্ত যে একশো খানা কিতাব নাজিল হয়েছে এই কিতাবগুলির সাথে কোরআনের সম্পর্ক আছে কিনা এবং কি সম্পর্ক একশো তিনখানা কিতাবের সাথে কোরআনের সম্পর্ক এক নম্বর ওই কিতাবগুলি গুলি আল্লাহর কালাম কোরানো আল্লাহর কালাম বলে তবে ওই কিতাব মধ্যে আর কোরআনের মধ্যে কোন পার্থক্য আছে কিনা বাইজান একশো তিনখানা কিতাব আর কোরআনের মধ্যে একটা পার্থক্য আছে সে পার্থক্যটা হলো আদমতে ইশার উল্লাহ পর্যন্ত স্বপ্ন বিবহর নব বিষণের উপরে যে একশো তিন খান কেতাব নাজিল হয়েছে এই একশো তিন খান কেতাব হল কোরআনের অনুবাদ আর কোরআন হল মূল গ্রন্থ বলেছ আল্লাহ কেন আপনারা জানেন হ্যাঁ আল্লাহ রব্দুল আলমিন বলেন যে আমি কোরআনকে আরবি ভাষায় কেন নাজিল করলাম এক নম্বর হল কোরআন আরবি ভাষা আমার ভাষা দুই নম্বর ভাষা দেশের ভাষা তিন নম্বর ভাষা আমার নবী ভাষা এই জন্য কোরআন আমি নাজিল করেছি তলে এদেশের দ্বারা কোরআনের দ্বারা আমরা বুঝতে আরবি ভাষা হইল আল্লাহর ভাষা এই একশো চারখানা কিতাবের মধ্যে শুধু কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে কোরআন যদি আরবি ভাষায় নাজিল হয় এটাই মূল আল্লাহর ভাষা এটাই ব্যস্ত ভাষা এটাই ইউনিভার্সাল প্রফেট বিশ্ব মুহাম্মদ মোহাম্মদুর ভাষা তাহলে মূল কিতাব যে যেহেতু অন্য ভাষায় নগরী ভাষায় সুজনা জেল হয়েছে এগুলো হল কোরআনের এখন এবার আসে ও আমার ভাইয়েরা আমার বাবা জিরা আপনি আপনার একটা ছেলে আল্লাহ দিছে আপনি নিয়োগ করেছেন ছেলেডারে আমি এম এ বাস করাবো যদি আপনি সত্যিই নিয়োগ করেন আল্লাহ হায়াত দিলে আমি তারে এম এ বাস করাবো আপনি ও চার বছর বয়স হলে এম এ ক্লাসে ভর্তি করাইতে পারবেন থ্রি ফোর ফাইভ প্রাইমারি সেকশন শেষ করে তাকে হাই স্কুলে নিতে হবে হাই স্কুলের মাধ্যমিক সেকশন শেষ করে তাকে এবার কলেজে যেতে হবে কলেজ থেকে ইউনিভার্সিটি যেতে হবে তারপরে এমএ পাস হবে লাভ দিয়েই টপ করে এম এ ভর্তি হতে যা পারে না আল্লাহ রব্দুল আলমিন বলেন করান আমি টপ করে রাজির করি না আমি আদম হতে ঈশা পর্যন্ত সব নবীদের দিয়ে দিয়ে খবর দিছি আখিরি জমানার পায় আসতেছে কোরআন আসতেছে আর মানুষের মধ্যে যোগ্যতা দিয়ে দিয়ে আমি একবারে শেষ সময় কোরআন মোহাম্মদ রসুল্লাহ করে নাজিল করে দিলাম আলিফলাম তিলকুল এই সুরাটা একেবারে বিজ্ঞানে ভরা বলো সোভা এই সুরাটা ইতিহাসে ভরা এই সুরাটা ভূগোলে ভরা এই সুরাটা দর্শনে বরা এমন একটি সুন্দর সুরা আপনাদের সামনে আমি তিলাবত করেছি মোহাম্মদ চশমেস্ত মোহাম্মদ হামে দেশ আল্লাহ বলেন দুনিয়া মানুষ সারা পৃথিবীর পাঁচশো কোটি মানুষ একখানে হয়ে যদি তোমরা সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত একটা মিছিল বানাও আর যদি স্লোগান দিয়ে দিয়ে বলো আল্লাহ তোমার আমরা মানিনা মানিনা আল্লাহ বলেন এতে আমার খুদার খোদ দায়িত্বের মধ্যে কোনো অসুবিধা হবে না কারণ আমি তো তোমাদের ভোটে আল্লাহ হই নাই ও দুনিয়ার মানুষের পৃথিবীর পাঁচশো কোটি মানুষ অস্ত পর্যন্ত লম্বা মিছিল করে যদি বলো মোহাম্মদ রসুল্লাহ তোমার আমরা নবী বলে মানি না মানব না আল্লাহ বলেন এতে আমার নবীন গতির কোনো অসুবিধা হবে না কারণ আমার নবীকে আমি আল্লাহ নবী বলে মেনে নিয়েছি অস্বীকার করে আল্লাহ বলেন আমার সর্ষে পরিমানে ক্ষতি হবে না আর সারা পৃথিবীর মানুষগুলো যদি তোমরা সেদায় করে থাকবো তা তো আমার লাভ হবে না এরপরও আমি আল্লাহ কসম খিজন্য বলছি আমি অত্যন্ত আদর করি বন্দা তৈরি করেছি ভাইরা ও আমার বাবা সিরা বুরুজ। আল্লা রবুল আলমিন চার বস্তর কসম আপনাদেরকে এক ঐতিহাসিক মার্মান্তিক প্যাথিটি ঘটনা শোনাবেন আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই আল্লাহ শপথ বলেন আমার কুদরতি কল যায় সহ্য হবে না এই আমি কসম খেয়ে ঘটনা যাতে আমার বন্দা বিশ্বাস করে আমরা যখন কাকে কোনো কথা বুঝাতে চাই যদি ওই লোকটা বুঝ না মানে আমরা বলে আল্লাহর কসম তাহলে যার কাছে আমরা যার কাছে আমরা শপথ করি কসম করি সে বিশ্বাস করে আল্লাহ বড় এজন্য তোমরা আমার কসম খাও আমি কার কসম খাবো আমার সৃষ্টির মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসের কসম খি তোরা বিশ্বাস কর না এজন্য আমি কসম খাইয়া বলবো বলেন সমু কসম নম্বর ওয়ান মৌদ শপথ নম্বর টু ও মসুদ প্রতিজ্ঞা নম্বর তিন শপথ নম্বর চারটে জিনিসের পশ্চিম খাবে আল্লাহ খাই এমন একটা ঘটনা আপনাদের শোনাবে যে ঘটনাটা ঘটছে আজ থেকে সতেরশো বছর পূর্বে বলুন সু বর্তমান মিডিল ইস্টের শহরে আল্লাহমুল্লাহ ঈশান এসান আকাশে উঠে যাওয়ার পরে হুজুরের জন্মের একশো বছর আগে উপ মহাদেশের প্রবীণ মফত শাহ আব্দুল কাদের মহাদেশ দেহ বীর রহমতুল্লালের মতে হুজুরের নব্বই বছর জন্মের নব্বই বছর আগের ঘটনা হল ঐতিহাসিকদের মতামত তবে অধিকাংশ মত শ্রেণীকার আমার মত ইশালাম আকাশে উঠে যাওয়ার পরে হুজুল সাল্লাহ সালামের জন্মের মাঝামাঝি সময় বর্তমান মধ্যপ্রাচ্যের মিডিল ইস্টিরমন শহরে এক লমহর্ষক মর্মান্তিক প্যাথেটিক ঐতিহাসিক ঘটনা ঘটেছে আল্লাহ রবুল আলমিন চার বস্তর কসম খেয়ে ইমানদারদেরও ওই ঘটনা শোনাইতে চায় বলেন এক সাহেব দিগার জেনা ছেলে আজহুদ এক সাহেব দিগার জেনা ছেলে আজহুদ। বলেন এই ঘটনাটা যদি তোমরা বিস্তারিত জানতে চাও গার্খা বার্ষাহি আজি দি গার্খরুজ সুরাবার যা তিলবুরুজ এই ঘটনাটা বিস্তারিত যদি তোমরা জানতে চাও তো কোরআনেরুজ সুরা তেল কর আমরা তো ফুরি বুঝি না যদি বুঝতেন না নামাজের মধ্যে মনটা একটু আপনার আল্লাহবর করলেন মন গেছে সদরঘাট তার মিলালে আপনি আলহামদুলিল্লাহ আরম্ভ করলেন মন তো তালা লঞ্চে উঠছে রাজধানীতে আসছে এমন সময় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ কয় বালোই বললি আমি বালোই শুনলাম জবাদার জিক্রে দালু ফেক মাঝে পাঞ্জে গানা এই ধরনের পাঞ্জা গানা নামাজি বেশি লাভ হবে না বলেন প্রশং কি লাগছে আল্লাহ কসম তার আসমান আসে কিনা না থাকলা আল্লাহ আসমানের কসম খায় কা অন্যের মধ্যে আল্লাহ বলেন আসমান আসে আল্লাহ আমি হইলাম ও আল্লাহ যে আল্লাহ ষাটটা আসমান তৈরি করেছে এবং ষাটটা জমি আমি সৃষ্টি করেছি আর এক জায়গার মধ্যে আল্লাহ প্রশ্ন বোধক চিহ্ন দিয়ে বল তুমরা কি দেখু না আমি কিভাবে তোমরা কি দেখো না সাতটা সুন্দর স্বামী না মাতার এর মধ্যে একটা ডেলাইট সূর্য একটা ডিম লাইট চন্দ্র দিদি একজনে বিল্ডিং বানাইতে চাই দশ বছর হইল এখনো শেষ হয় না মাসো তালা। টাকা পয়সা যদি বেশি বেশি থাকে তথাপি ও ভাই মাসের আগে একটা মাছতালা বিল্ডিং বানানো যায় না আল্লা বলেন এই সাতটা আসমানের সাতটা জমিন সৃষ্টি করতে আমার সময় বেশি লাগে নাই মাত্র আর অক্ষর দের অক্ষর আমি বুঝে দিব দের অক্ষর কখনো পোলাহু কুন যে নূর দর্শী নূর মধ্যে আছে একটা যজন আরবি বেকার মধ্যে আছে যেই শব্দের উপরে যজন থাকে তার অর্ধেক উচ্চারণ হয় তাহলে কোনটা অক্ষর উচ্চারণ হয় আরো হইতে যেটার মধ্যে জজম আছে ওটা অর্ধেক উচ্চারণ হয় আল্লাহ বলেন রাজমিস্ত্রি সিমিত বালি প্লান প্রোগ্রাম ইঞ্জিনিয়ার কিছু আমার লাগে না খালি কছি কোন ব্যবহার করছি সঙ্গে সঙ্গে বিশাল আসমান জমিন হয়ে গেছে আমি কোন বেলা নজর করি দেখি সাত আসমান সাত জমিন হয়ে গেছে তাই আল্লাহ করি আল্লাহ আমি কত বড়ো হবত আল্লাহ কুদরতি আল্লাহ তোমরা জানো অবাস وَجَعَلْنَا الشَّمْسَ سِرَاجًا قَالْ سُبْحَانَ الله وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا আমি তোমাদের মাথার উপরে সাতটা মজবুত আসমান সামিয়ানা হিসাবে জুলে রাখছি এই ধরনের অসংখ্য আয়াত করানের মধ্যে আছে যে আয়াতের দ্বারাতে আল্লাহ বুঝাতে চান তোমাদের মাথার উপরে সাতটা আসমান রয়েছে বলেছো কিন্তু বৈজ্ঞানিকরা স্বীকার করে না বৈজ্ঞানিকরা কয় দৃষ্টি শেষ তাই নীলা নীলা দেহা যায় নজর যতটুক যায় এরপর এখানে নীল দেহা দেয় আমি গত বছর তার আগের বছর বলেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম মহাসাগর প্রশান্ত মহাসাগর দুই নম্বর গভীরতম মহাসাগর আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম জায়গার নাম হল বারমুট টাঙ্গেল বারমুট টাঙ্গেলে আটলান্টিক মহাসাগর গভীরত তেত্রিশ হাজার ফিট আমাদের দেশি হাঁস আর রাজহাঁস দুই ভাই মিলে আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে মধ্যখানে যায় কয় চল আমরা শামুক খাই এই বলে মাতারিসের দিকে দিয়ে পাড়ের দিকে দিয়ে একজন আরেকজন লক্ষণ না রে ভাই আটলান্টিক মহাসাগরের তলান চল প্রশান্ত মহাসাগরে যাই প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন দ্বীপপুঞ্জের কাছে কয় আমাদের গ্রামের মাইকালের মধ্যে মাথা নিচের দিকে দিলে পাওয়া যায় সাগরের দিকে পাওয়া যায় না মনে হয় তলায় নাই এই বলে আবার দুইজন গলা নিচের দিকে দিয়ে বাহরের দিকে দিয়ে তলা তালিশ করে দুইজনের একজনের গলা দেরা তার আরেকজনের গলা হইলো এক বিগত রাজাসের গলা দেরা আর পাতিয়াসের গলা হইলো এক বিগত আমরা বলবো প্রশান্ত তলাসাগরের তলা নাই না এই সর্বশেষ যে রকেটটা বর্তমানে মঙ্গল গ্রহে আছে এই রকেটটার নাম হলো পার্থ এটা ঘন্টা যায় আটত্রিশ মাইল লাগছে এরপরে যদি আর কোন রকেট বৈজ্ঞানিকরা আবিষ্কার না করে এই রকেটটা জমিন থেকে সরাসরি উঠতে আরম্ভ করলে আটত্রিশ হাজার মাইল বেগে এই পত আসমানে যেতে সময় লাগবে পাঁচশো বৎস হ্যাঁ রকেট মঙ্গল গ্রহ হয়ে গেছে রকেট চাঁদ আশ্চর্য হয়ে গেছেন চাঁদ আর মঙ্গল গ্রহ পৃথিবীর অত্যন্ত নিকটতম প্রতিবেশী ঠিক আমাদের এই ঈদগার থেকে এই যে পর্দাটা যত নিকটে জমিন থেকে মঙ্গল গ্রহ আর পৃথিবী এর চেয়ে অনেক নিকটে বলে যেহেতু জমিন থেকে মঙ্গল গ্রহ চাঁদ অত্যন্ত নিকটতম প্রতিবেশী হ্যাঁ পঁয়তাল্লিশ লক্ষ মাইল দূরে আর প্রথম আসমান হল ভাই যান কোটি কোটি মাইল উপরে যার কোনো ইয়ত্তা নাই যার কোনো কোল কিনারা নাই এ পর্যন্ত কোন রেকর্ড টকেট ওই জায়গা অতিক্রম করতে পারে নাই গত মাসে ইউনি প্রফেট বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আর বোরাক নামক রকেট নিয়ে জিব্রাইল নামক পাইলট দিয়ে ভাই ওই আসমান অতিক্রম করে আরো সাতটা আসমান অতিক্রম করেছিলেন سبحان الذي أشرع بعبده ليلًا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله এগুলো এগারো লোনা ষোলো কুড়ি পায়ুনিয়ার চ্যালেঞ্জার বয়জার টু কলম্বিয়া পাঠ ফাইন্ডার এই রকট গুলিতে মঙ্গল গ্রহে গেল এই রকেট গড়িতে চাঁদে অবতরণ করলো এটা যদি প্রথম আস মানে দূরত্বের সাথে তুলনা করা যায় এই ঘরের থেকে বারেন্দার সিং কম হবি বলেছ এক লোক তার স্ত্রীর সাথে রাগ সে রাগ বাড়িঘর সাইডে চলে যাবো শহীদ যতখানি দি অতখানি যাবো মহিলা খুব শক্ত মহিলা ডান কাটা হয়ে গেছে সেলো বড় তরি তরকারিও আছে আপনি যে কদিন থাইয়ে আসেন খুব রাগ রাগারাগি করে বিছনা সর বাস করছে বালিশের নিজে ব্রিপ কেসের মধ্যে কাপড় সাজায় কয় সোহে যতখানি দিই অতখানি মহিলাকে এত নামকে দিনে বিলিপ কেশ নিয়ে আর রা দিছে মনে মনে ভাবে বিবি সাহেব বুঝে আঞ্জা করে ধরবে মহিলা কান কদিন থেকে আসে এবার মারেন্দা চোখের মধ্যে বিলিপ নামাইছে